আব্দুর রহমান ও ইবনুল মুসাইয়াব রহমাতুল্লা আলহী বলেন আবু হুরেরাহ রাদিল্লাহ তালাহন তাদেরকে বলেছেন রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাদারকে হাবাসা এর বাদশাহ নাজাসির মৃত্যু খবর সেদিন শুনালেন যেদিন তিনি মারা গিয়েছিলেন এবং বলেছিলেন তোমরা তোমাদের দিনী ভাইয়ের জন্য মাগফিরাজ চাও